السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاصبه للمتقين والصلاه والسلام على رسول الكريم اما بعد قال تعالى اعوذ بالله من الشيطان الرجيم সালাম বর্ষিত আজকে আমরা আল্লাহম একটি বিশেষ বিষয়ের সম্পর্কে আলোচনা শুনব বিষয়টির নাম হচ্ছে ওয়াহাবি বলে কোন দলের অস্তিত্ব আছে কি আমরা যারা দিনী মানুষ দিনী মন্থিলে প্রায় হাজির হয়ে থাকি উপস্থিত হয়ে থাকি তাতে প্রায় প্রায় একটি কথা অনেকে বলে থাকে যে ওয়াহাবি দল আমরা সুন্নি দল কিংবা এরা ওয়াহাবি হয়ে গেছে এদের কথাবার্তা আমাদের শোনার ঠিক নয় কিন্তু এই ওয়াহাবি বলে কোন দোল কি দুনিয়াতে আছে না নেই মনে হচ্ছে আছে কারণ মানুষ বলছে কিন্তু আছে কিনা আমরা একটু আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে ওয়াহাবি দলটিকে বা ওয়াহাবিকে সাধারণত এমন ভাবে আমাদের সমাজে পেশ করা হয়ে থাকে যে শুনলেই মানুষ মনে করে যে এটা একটা খুব নোংরা খারাপ এবং ইসলাম বিরোধী দল মানুষের মাথায় এই জিনিসটাই আসে যে ওয়াহাবি হচ্ছে কাসের দল এটা বলে না বলে না বা ওয়াহাবিরা কাফের সে কারণেই কিন্তু ওয়াহাবিদের সঙ্গে বলে বিবাহ সাজী দেওয়া যাবে না যদি দিতেই হয় ওদের মেয়ে নিয়ে আসা যাবে কিন্তু ওদেরকে মেয়ে দেওয়া যাবে না এই ফটোয়া দেওয়া হয়েছে যদি আত্মীয়তা হয়েও যায় তাহলে ওদের জোগাই করা খাওয়া যাবে না আমি নিশ্চক্ষে দেখেছি এমনও লোক আছে যারা কাউকে ও বলে বলার কারণে তাদের বাড়িতে গোস্ত খায় না তারা কি বুঝা যাচ্ছে ওদেরকে ও মুসলিম মনে করে সে কারণেই না গোস্ত দেখায় না তারপর এ কথাও বলে থাকে এটা ছাড়ামো দেওয়া যাবে না আর যদি নবী এবং অলি কে ভালো না তাহলে মুসলমান থাকে ওয়াহাবিদেরকে এতই খারাপ মনে করা হয় যেটা প্রাচীন দল ছিল বিদাতী দল যাদেরকে বলা হতো খারেজি বলছে এরা খারেজি দল ওয়াহাবিদেরকে এরকম খারাপ মনে করা হয় যে তারা বলে থাকে যে ওয়াহাবিরা নবী সাল্লাম কে ভালোবাসেনা নবীর প্রতি বলা যেতে পারে যে ইসলামের বড় বড় বিধান ভালো বিধানগুলিকে এরা মানে না বিশ্বাস করে না এরপরে আরো একটি মন্তব্য করে বলা হয় যে এরা আসলে ইহুদি এবং খ্রিস্টান বেড়ে দেন কথা বলতেও ছাড়ে না এই যে ওয়াহাবি খারাপ এবংরা এরা ভালো নয় ইসলামের শত্রু এটা শুনে শুনে অনেক মানুষ মাথায় একটা বিরাট চিন্তা ধারণা বা একটা বিরাট বিশ্বাস বসায় রাখে সেটি হচ্ছে যে ওয়াহাবিরা খারাপ কতখানি খারাপ সমাজে এদেরকে করা হয়েছে বা বলা হয়েছে বা বলা হয়ে থাকে তার একটি উদাহরণ আমি আপনাদের সামনে বলতে চাই মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের একজন বিশিষ্ট আলম এবং একজন রাজনীতিবিদ বটে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হওয়া একটা সোজা কথা ছিল না তবু আবার ভারতে যেখানে অধিকাংশ মানুষই সেই সময় ও দেশ ভাগ হয়ে যাওয়ার পর কিন্তু তাকে করা হয়েছিল একটা বই আছে বইটির লেখার একটা বড় ইতিহাস আছে কিন্তু বইটির নাম হলো আজাদ কি কাহানি আজাদ কি জুবান উর্দু ভাষায় মানে তার নাম মৌলানা আবুল কালাম আজাদ আজাদের কাহিনী আজাদের ভাষায় তো ওই উর্দু বইতে তিনি একটি ঘটনা লিখছেন মানে উনিও ছিলেন ওই গ্রামে বসবাস ওই শহরে বসবাস করতেন ওই বংশে বসবাস করতেন যারা ওয়াবিদেরকে এরকম খারাপ মনে করত তিনি বলছেন যে এই ওয়াহাবিরা যে নোংরা আমার শুনে শুনে শুনে শুনে আমার মনে হয়ে গেছিল যে ওয়াহাবি মানেই তার হয়তো একটা দাগ থাকবে খারাপ হবে না চোখে মুখে একটা এরকম হবে থাকবে যেটা যে মানে এটা ওয়াহাবি খারাপ সেই কারণে এরকম হয়েছে তিনি বলছেন যে একদিন মসজিদের সামনে আমাদের বাড়ির মসজিদের সামনে একটা লোককে ঘিরে অনেকগুলা লোক ঘিরে ধরে আসছে তো বলছে একটা ওয়াহাবি এসছে আমাদের মসজিদে একটা ওয়াহাবি নামাজ পড়েছে এখন বলে আমি ছোট মানুষ এরা সবাই ঘিরে ধরে আছে তো আমি দেখতে পাইনা উনাকে মাঝখানে যে ধরে আছে ওয়াহাবিকে ঘিরে ধরে আছে আমি দেখতে তাছি ওর মুখে দেখি ছোট মানুষ যেহেতু ছোট বাচ্চা যেমন ঢুকে যায় ওই আমি ঢুকে পড়লাম ঢুকে যাওয়ার পর ওই লোকটার চেহারা ছোটো আমি খুব ভালো করে দেখলাম মুখ দেখলাম চোখ দেখলাম হাত পা দেখলাম না কোথাও দাগ পেলাম কোথাও কোন কালো পেলাম না দেখতে না এখন চিন্তা করছেন তাহলে কি ধরনের মানুষ ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলে থাকে আমি একটি আরো উদাহরণ আপনাদের পেশ করতে চাই সমাজে এমনও কিছু নাম এমন কিছু চিন্তাধারা বা বিশ্বাস মানুষের থাকতে পারে কোন ছোট বাচ্চাদের মা অনেক সময় ঘুম দেয়। আর বলে ঘুমাও না হলে ভূত চলে আসবে কি আসবে ভূত আসবে বা এই রাতে বাইরে যেতে হয় না বাইরে ভূত থাকে বা অমুক জায়গায় যেও না অমুক জায়গায় ভূত আসবে এই ভূত শুনে শুনে ছোট বাচ্চার মাথায় এটা বিশ্বাস জন্ম নিয়ে নেয় যে ভূত বলে একটা কোন জিনিস আছে যেটা দেখতে খুব খারাপ হবে ভূত আমার আমাকে যদি আমাকে মেরে ফেলবে বা ছাড়বে না বা ক্ষতি করবে আর কিছু করবে মগজে এই বিশ্বাসটা জন্ম নেয় কিন্তু ভাই বলে তো ভূত বলে কোনো জিনিস আছে কোরআন শূন্যতে যদি অদৃশ্য জগতে যেগুলো আমরা দেখতে পাই না এরকম কিছু আছে তাহলে শ্রেষ্ঠ আছে জিন আছে কিন্তু যদি আপনি গোটা দুনিয়া খুঁজে পেরান তাহলে কোনোদিনই একটা ভূত পাবেন না আর না কাউকে রেখেছেন সত্যিকার অর্থে ওয়াবির ব্যাপারটা এরকম দুনিয়াতে যে বলা হচ্ছে যে ওয়াহি ওয়াহাবি বলে কোন দলীয় আপনারা কোন অপবাদটা সৌদি আরবের মানুষের উপরে দিয়ে থাকে বিশেষ করে এটা ওয়াহাবির দেশ বলেন তো সৌদি আরবে আপনি এতদিন ধরে থাকলেন কোনোদিন ওয়াহাবি মুভমেন্ট ওয়াহি আন্দোলন বা ওয়াহাবি দল বা ওয়াহাবির কোন এক আলোচনা বলে দেখতে পেয়েছেন আপনারা সত্যি কথা বলেন কখনো আপনারা ওয়াহাবি বলে কোন দল বা ওয়াহাবি বলে কোন মানুষ দাবি করছে কথা শুনতে পেয়েছেন আমি তো শুনতে পাইনি কিন্তু বলা হয় থাকে ওয়াহাবি তবে ওয়াহাবি ওরা কাকে বুঝাতে চাচ্ছে তাহলে সেই দলটা কে যাদেরকে ওরা ওয়াহাবি বলতে চাচ্ছে বা ওয়াহাবি বলে তারা আখ্যা দিচ্ছে সেই দলটির সম্পর্কে আমি আপনাদের সামনে একটু পরিচয় তুলে দিচ্ছি এই পরিচয়টা উইকিলিক্স উইকিল একটা ইন্টারনেটের বিভিন্ন ধরনের তথ্য তারা মানুষকে দিয়ে থাকে ফ্রি তথ্য দিয়ে থাকে সেই উইকিলিক্সে ইংলিশে ওয়াহাবি ইজিম বা ওয়াহাবি মতবাদের সম্পর্কে যে কথাগুলি লেখা হয়েছে সেটা আপনাদের শোনাই উইক ইজ এ রিজিয়াস মুভমেন্ট ওয়ার এ ব্রাঞ্চ অফ ইসলাম ইট ওয়াজ ডেভেলপ বাইচুরি মুসলিম ওয়াহ ফ্রম নৌদি আরবিয়া বলছেন যে ওয়াহি মতবাদ একটি ধার্মিক মতবাদ ধার্মিক আন্দোলন ওয়াহাবি মতবাদ একটি ধর্মীয় আন্দোলন কুফর আন্দোলন না এই যে উইকিলিক্সের লেখক বা যেখানে তারা যে তথ্যগুলো দেয় এরা কোনো তারা সেখানে যেকোনক ও তাই করে না একটি ধর্মিক আন্দোলন কিংবা ইসলামের একটি শাখা আন্দোলন ইসলাম ধর্মের একটি শাখা আন্দোলন যেটা যেটা প্রশস্ত হয় বা যেটা বৃদ্ধি লাভ করে তম আঠারোতম শতাব্দীতে শতাব্দী খ্রিস্টাব্দে এটা চলছে উনিশ কুড়ি কুড়ির পর একুশে আমরা প্রবেশ করেছি আঠারো শতা আঠারো খ্রিস্টাব্দে এই মুভমেন্টে এই আন্দোলনটি শুরু হয়েছিল একজন মুসলিম ধর্মগুর মাধ্যমে মুসলিম পন্ডিতের মাধ্যমে যার নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল ওহ যেটা নাম সৌদি আরব থেকে প্রকাশ পেয়েছিল এটা পৃথিবীর মাঝে আন্দোলন যখন চলে তখন এই আন্দোলনের তিনি স্বয়ং ওয়াবি আন্দোলন বলে তিনি নাম দেননি তিনি যে নাম দিয়েছিলেন সেই নামটি ছিল বা বলা যেতে পারে তিনি বলছিলেন এটি হচ্ছে আলাপি আন্দোলন সালাফি আন্দোলন মানে আমাদের পূর্ব তার আল্লাহ এবং আন্দোলন একটি আন্দোলন যেটা অনেক সময় পৃথিবীর মানুষ সালাফে সালহীমের অনুসরণ এবং তাদের যে নিয়ম নীতি সেটা ছেড়ে দিয়ে যখন সঠিক পথ থেকে বেঠিক পথের দিকে যায় তখন তিনি সেই আন্দোলন চালু করেন এবং ওয়াহাবি আন্দোলন বলেননি তিনি বলেছিলেন এটি হচ্ছে ওয়াহাবি আন্দোলন উনি বলেননি মানুষ বলল কিসের কারণে ওর নাম তার দিকে লক্ষ্য করে কিন্তু নামটার দিতে গিয়েও ভুল করে ফেলল তার নাম কিন্তু ওয়াহ ছিল না जगह आंदोलन आंदोलन बोला हमी और मानुषर सामने चित्र खराब के पेशर निरानबी नाम आज मुखस्त कर যেমন আল্লাহ তালার সেই গুন বাচক নাম গুলির মধ্যে আব্দুর রহমান আর রাহমানি দল বা রহিম দল বা আজিজি দল ঠিক তেমনি আল্লাহ তালার একটি নাম হচ্ছে ও যিনি অধিক হারে মানুষকে দিয়ে থাকেন অধিক হারে দুনিয়া দুনিয়া সবকিছুকে তাহলে নামেই একটা খারাপ জিনিস খারাপ মনে করে এই নাম দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে নামটা ভালো হয়ে গেছে কিন্তু মানুষের কাছে তথ্য না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে সেটাকে একটা খারাপ আন্দোলন এবং খুবই খারাপ মানে একটা দল ইসলামের মধ্যে বা মুসলমানদের মধ্যে এটাই শেষ করা হয় তাই এই আন্দোলন যেটাকে ওয়াহাবি আন্দোলন বল বলা হচ্ছে সে আন্দোলনের মূল বক্তব্য কি ছিল ওয়াহাবি আন্দোলনের কোন মানুষই বা স্বয়ং মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব তিনি স্বয়ং কোনদিন ওয়াহাবি আন্দোলনে এরকম কোনো কথা বলেননি বা বলার চেষ্টা করেননি যেটা ইসলামে নেই প্রথম কথা একজন মানুষকে আপনি মুসলিম কখন বলবেন ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করবে ভাগ্যের ভালোমনদের প্রতি বিশ্বাস করবে কেয়ামতের প্রতি বিশ্বাস করবে যখন সে ইমানের একদিক তার মধ্যে ঢুকে পড়লো অতপর যখন ইসলামের রুকুন পালন করবে माने से मुस्लिम है मुहम्मद कर তিনি কখনই বলেননি যে ইসলামের মধ্যে এখনো সেই সমস্যাটা ভাই আসলে ছিল কবর এবং মাজারের সমস্যা কবর মাজারের যে চিত্র বর্তমানে আমরা আমাদের দেশে দেখে দেখি। তা সাধারণত ওই বা ওর চেয়েও বেশি এই আরব বা সৌদি আরবের সময়ের চিত্র ছিল আজ আল্লাহ যখনই কোন বিপদগ্রস্ত হবে কোন জিনিসের প্রয়োজন হবে তাকে প্রথমত তালার কাছে চাইতে হবে কিন্তু এখনো মাজার জগতের মানুষেরা আল্লাহকে ডাইরেক্ট না পেয়ে সরাসরি চলে যায় মৃত উনিদের কাছে মৃত অলিদেরকে খুশি করতে হবে সেজন্য নজর মান্য সেখানে পেশ করা হয় মৃত ওলিদের কাছে প্রার্থনা করা হয় যে আমার যেন অমুক জিনিসটি হয়ে যায় সেখানে নজরানা উপরেও কোন দেওয়া হয় এবং তাদেরকে জীবিত মনে করা হয় অথচ দুনিয়া থেকে তারা নিয়েছেন মারা গেছে এই সমস্ত জিনিস যখন মানুষ আল্লাহ ছাড়ে আল্লাহকে ছেড়ে দিয়ে একজন মানুষের দিকে নিবেদন করে মানুষের দিকে তখন এখানে এ কারণেই না মুশ্রিক ছিল যে তারা যাদের কাছে যাদের পূজা করতে যেত তাদেরকে বলতো যে এরা হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদের সুপারিশকারী হাউলাই সোফা কোরআনের ভাষায় যখন মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা এই মূর্তিদের কেন পূজা করছো এদেরকে কেন আহ্বান করছো এদের কাছে আর এই মূর্তিরা কে ছিল কে ছিল বোখারি শরীফের বোখারি শরীফের হাদিসে এসেছে যে এরা ছিল রেজা আলো রেজালুন আলুন মানুষ ছিল যেটা নূ আলামের সত মানুষ মারা যায় তাদের নামে এরকম ঠিক এমনি এখনো আজ মাজার জগতে যা কিছুই করা হয় কবরের কাছে তার শেষে ওই যেন খাজাবা বাবা ওর তার বাবা আল্লাহ তালার কাছে যেন সুপারিশ করে দেয় এটাই তো চাওয়া হয় ওখানে যখন কোনও কোন নিয়ে যায় সেটা একটা হাসি হোক আর মুরগি হোক আর হাঁস হোক আর ছাগলেই হোক কিছু টাকাই হোক কি উদ্দেশ্যটা থাকে উদ্দেশ্যটা এটাই থাকে যে আমরা এখানে যদি পেশ করি বাবার দরবারে আর সুপারিশ করে আমি নবন্য বান্ধা আমার দোয়া আল্লাহ আল্লাহর দরবারে সরাসরি কবুল হবেন এখানে বুঝার ব্যাপার হলো এই যে আজ মক্কার মোশয়েকরা এই কারণে মোশরেক হয়েছিল এরকম ছিল না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না তারা অবশ্যই বলবে যে আল্লাহ তারা সৃষ্টি করেছে। কিন্তু সমস্যাটা কথা ছিল মক্কার মোশরে মোশারেকা হজ করত না উমরা করতোনা আল্লাহ রসুল সাল্লামের যুগে যেতগুলা মুশরেক ছিল আল্লাহ রসুলের নিয়ম আলাদা ছিল এখন ওদেরকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম তাহলে কি বুঝাতে এসেছিলেন এ কথাই যে এরা এই মূর্তিদেরকে আল্লাহর দরবারে কি মনে করত সুপারিশকারী মনে করত এখন আমাদের যুগেও তার সমাজে তিনি দেখতে পেয়েছিলেন যে মানুষ আল্লাহ দরবারে কম আর মাদারের দরবারে বেশি উপস্থিত হয় যেমন আমাদের দেশে পাঁচ লাখ মানুষকে নামাজ পড়াতে হবে ইসলামের রুকুন এটার সেই জিনিসটাকে কোন আপত্তিকর মনে করা হয় না অথচ মসজিদের দিতে যায় না এখন এরকম সমস্যার কারণে তিনি যে আন্দোলনটি তৈরি করেছিলেন বা যে মনোভাব তিনি মানুষের মধ্যে নিয়ে এসেছিলেন সেটি হলো এই সমস্ত দর্গা এবং মাঝারে যা কিছু ঘটছে এগুলো হচ্ছে শীর্ষ আর এর থেকে আমাদের দূরে থাকতে হবে সে কারণে তিনি সেই যুগের বাদশাহদ বিন সৌদ তার হাতে অঙ্গীকার করলেন দুজনের মধ্যে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হলো। যে আপনি বাদশাহ এই দেশকে স্বাধীন করবেন তখন তো এতগুলো জনগণ ছিল না ছোট ছোট শহর ছিল যেখানে সেখানে বাদশাহ সেই সেই শহরটার উপর মানে সেনা নিয়ে আক্রমণ করত তার আগে মোহাম্মদ তিনি সেই গ্রামকে নিজের দেশের অন্তর্ভুক্ত করে নিতেন এভাবে ধীরে ধীরে বিরাট একটা দল বিরাট একটা দেশ যেখানে এই মাজার এবং দরগা মুছে গিয়ে একটা একটা দেশ তৈরি হয়েছে যারা বলে যে না তারা অলি দেশে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলছেন যে কোবরের উপর বসা নিষেধ কবরের উপর কিছু নির্মাণ নিষেধ নাহা রসুল্লাহ না আল কোবরের উপর কিছু নির্মাণ করা নিষেধ তাহলে যেই দর্গা যে দর্গা এবং তার সরকার দিয়েছিল তার ভেঙেছিলেন সেই কারণে নাকি অলিদের এরা অসম্মান করে এখানে আরো একটা জিনিস প্রশ্ন করা থাকে যে দেশে ওলিদের ফজিলতে যে সমস্ত পাওয়ারের বর্ণনা করা হয় যেসব অলৌকিক কারামতির বর্ণনা করা হয় যেখানে যাত্রী এটা নৌকায় ডুবে নদীতে তাকে দোয়া করে জীবিত করে দিলেন এরকম কথা একদিন নাকি তিনি বক্তৃতা করছেন আকাশে একটা চিল উড়ে যাচ্ছে তারপরে তিনি একটা এমন কিছু বললেন যে চিল দুই টুকরা হয়ে আব্দুল ওহাদ যে এতখানি শত্রু ক্ষতি কেন হলো না ক্ষতি কেন করতে পারলো না মনে রাখতে হবে যে মানুষ মরে যায় সে মরেই যায় মরার পর তার কোন শক্তি থাকে না স্তফা সালু সাল্লাম যদি কারোর শক্তি থাকতো মৃত্যুর পর তো আমাদের আল্লাহর এখনো সমস্যা চলছে এবং শেষে আল্লাহ তালা আনহ খলিপা হবেন এই সিদ্ধান্ত হয় আল্লাহ রসুল সালু সাল্লামের যদি মৃত্যুর পরও মানে ক্ষমতা থাকতো তাহলে আল্লাহ রসুল উঠে বলে দিতেন নাহলে সমস্যার সমাধান করে দিতেন মদিনায় এক সময় আক্রমণ হয় শত্রুদের যদি আল্লাহর সাল্লা ক্ষমতা থাকতো মৃত্যুর পর তাহলে আক্রমণ হত না ঘটনায় বর্ণিত হয়েছে আল্লাহ রসুলের কবরে লাশকে চুরি করার জন্য মানুষ ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ রসুলের যদি ক্ষমতা থাকতো তাহলে ষড়যন্ত্র করতে পারতো কোমর রাজি আল্লাহ তাও পকর রাজি আল্লাহ আনহ তিনি যখন জিহাদ করেছিলেন যদি আল্লাহ রসুলের মৃত্যুর পরও আমাদের প্রতি তার দয়া নেই তাহলে এসে কেন তিনি এইসব সমস্যার সমাধান করেন না তার জন্য মৃত্যু মানুষ কখনোই সমস্যার সমাধান করতে পারেনা ইসা আলহিসের সম্পর্কে কিলিয়ার এসছে যে কেমতের দিন আল্লাহ তাকে যে তোমার বলেছিল তোমার উম্মত কে যে আমাকে ও আমার মাকে তোমরা আল্লাহ বানাই নাও ইহা বানাই নাও ঈসা আলিয়া উত্তর কি ছিল স্পষ্ট হয়েছে আল্লাহ আমি যখন ছিলাম তখন আমি তাদেরকে বলেছিলাম তারপরে যা ঘটেছে সেটা তুমি জানো কারণ এবং আমাদের তারপরে কি বললেন তারপরে বললেন যখন আপনি আমাকে ওয়ফাদ দিলেন সালাম্ময়ে রাখি আলিহীন তখন আপনি এদের সংরক্ষক ছিলেন মৃত্যুর পর আমি জানি না কি ঘটেছে দুনিয়াতে একটা ঘরের ভিতরে ঢুকে রাখেন ঠিক আছে রাখার পর আপনারা বিশ জন পঞ্চাশ জন মানুষ যদি ঘরটা চারদিকে থাকেন ওলি বলতে পারবে যে বাইরে কতজন লোক আছে কতজন লোক আছে যদি এটাই বলতে না পারে তো কতজন লোকের মনের ভিতরে কি আছে কি করে জানবে আর যদি জেনেও থাকে তো দিতে তাহলে এত আশা নিয়ে যায় যে মারা গেছে কত গ্রামের মানুষ ওর কাছে এসেছে উনি জানতে পারেন আর যদি জানতেও পারেন তো দিতে পারবেন যদি জীবিত ওলি না দিতে পারে তাহলে মৃত ওলি কিভাবে দিতে পারে ভাই রা মোহাম্মদ বিন আবদুল ও হাব রহমতুল্লাহ আলের যে দাওয়াতনামা তিনি যে পৃথিবীর প্রান্তে পাঠিয়েছিলেন সেই তার মধ্যে একটি দাওয়াত নামে একটি চিঠি তিনি এরকম করলেন তখনও এরকম অপবাদ দেওয়া হয়েছিল সেই চিঠিতে তিনি ব্যক্ত করছেন ওয়াইজ আরাফ হাদা তিনি বলছেন ওয়াইজ আরাফ হাদা আপনি যখন এটা জানতে পারলেন তখন জেনে নিন فمعلوم ان ما امك به البلواء من حوادث الامور التي اعظمها الاشراك بالله منشير بدعاتي বিষয়গুলোর মধ্যে যেখানে যে ফিতনা মানুষেরা প্রতীত হয়েছে সেই সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি কোরা সেটা কি জিনিস ওয আতাওয়াজ্জাল আল মউতা মৃতদের শরণাপন্ন হওয়া ওয়া সওআলুহুম নসর আল আদা আর শত্রুদের উপর জয় চাওয়ার জন্য ওদের কাছে দোয়া করা প্রার্থনা করা আর মানুষের হাজত মানুষের যা দরকার সে প্রয়োজন পূরণের জন্য ওদের কাছে চাওয়া মানুষের যদি কোন সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের জন্য এই মৃতদের কাছে চাওয়া যেটা আল্লাহ রাবুল আলম ছাড়া অন্য কেউ বলে তিনি এর এরপরেও আবার তাদের নৈকট্য লাভের জন্য আর তাকার বেলাই হিমবির নদুর এ ওজা বেহেল কুরবার নৈকট্য লাভের জন্য কুরবানি দেওয়া বলিদান দেওয়া এ সমস্ত কিছু পৃথিবীতে হয়েছে যেটা আসলে আল্লাহ ছাড়া অন্যের করা হচ্ছে তিনি কি করেছিলেন এই আন্দোলন গড়ে তুলেছিলেন এই শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়েছিলেন এতে সমস্যা কার হয়েছিল এতে সমস্যা ওদেরই হয়েছিল যারা এই কবর মাজার মাজারের সাথে যাদের সমস্যা ছিল যারা ছিল স্তির যারা ছিল মাজার ভক্ত যারা ছিল ওই কবরের মুড়িদ বা আর কিছু ওরা দেখলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো দেশ কবরের মাজার দেশ সবকিছু ভেঙে চুরমার হয়ে যায় আর সেখানে যদি আমাদের অস্তিত্ব না থাকে তাহলে পৃথিবীতেও অস্তিত্ব টেকানো মুশকিল মানুষ সবসময় মক্কামদিনের দিকে চেয়ে থাকে সেই মক্কামদিনের কোন মাজার নেই যে সেখানে আপনাদের মাজার যখনই মাঝারে মানুষ কোন আলোচনা শুরু করে তখন এই প্রশ্ন করে এবং এখনো করে নচেত মুহাম্মদ বিন আবদুল ওয়াহ এমন কোন এমন কোন দাওয়াতের কাজ করেননি বা এমন কোন কথা বলেননি যেই কথায় ইসলাম বিরোধী কোনো কিছু ছিল যারা তার এই দাওয়াতকে পড়াশোনা করেছে গবেষণা করেছে তার শত্রু থাকার পরেও আবার মিত্র হয়ে গেছে একজন লেখক তার নাম হচ্ছে মাসুদ তিনি এরকম লোক ছিলেন যিনি ওয়াহাবি আন্দোলনকে চিনতেন না বা ভালোবাসতেন না এরকম কারণে তারপরে তিনি গবেষণা করার পর একটা বই লিখলেন মোহাম্মদ বিন আবদুল ওয়াহ মুসলেখন মজলুম মুস্তারান আলিহ মোহাম্মদ বিন আব্দুল রহাব একজন